এটা একটা কাবিরা গুণা সবার অধিকার সমান আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় থেকে বা দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যায় পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায়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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত ইসমিল্লাহমান রাহিম আলহামদুলিল্লাহআলমিন ওয়লাবতুল মুকিন ও সলাত ওসালাম ওয়াইলা নবীল আয়লা ও আসহাবহি আজমাইন আছে সম্মানিত সিঁদি দর্শক কৃষ্টি বাংলার বিশেষ আয়োজন জিকির ও তার আদাব শীর্ষক সমষ্টিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আল্লাহ হরবুল্লা আলমিনের দরবারে দোয়া করি আমাদের সকলকে এখলাস দান করুন এবং সত্য কথা বলার বোঝার এবং সেই আমল করার তৌফিক এনায়ত করুন আমিন শুধু দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো শ্রেষ্ঠ জিকিরের অন্যতম কোরআন সেই তেলাওয়ত কিভাবে হবে তার আধাপটা কিভাবে হবে আর যেভাবে করলে সত্যিকার জিকির অর্থে পরিণত হবে নাকি অন্য কোনো অর্থে রূপান্তরিত হওয়ার বিপরীত সম্ভাবনা থাকবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের দাওয়াত গ্রহণ করে স্টুডিওতে যে বিজ্ঞ অংশ অংশগ্রহণ করেছেন প্রথমে আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়নি আমার ইসলামীদ শিক্ষাবিদে এবং আমার বামে আছেন বিশিষ্ট আলমেদিন তরুণ প্রতিভা শেখ মুখলে আর্শাদ মাদানীকু এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামী চিন্তাবিদ বাগ্মী আকরাম উজ্জামান বিন আবদুল আর সম্মানিত সুদী যথারীতি উপস্থাপনায় রয়েছি আপনাদের সাথে আমি হারুন হাসিন বলছিলাম অন্যতম জিকির শ্রেষ্ঠ জিকির আর এই জিকিরটা কখন জিকিরে পরিণত হবে না উল্টা হয়ে যেতে পারে তেলাওয়ারটা তার কেমন হওয়া উচিত প্রথমে বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর হাফিজ এভিম হেজবুল্লাহ যে বিষয়টি আমি মনে করি প্রত্যেক মুসলিম নরনারী যে কোনো ভাষাভাষী হোক সবার জন্য এটা গুরুত্বপূর্ণ সে কি ইংরেজিতে কথা বলে না বাংলায় কথা বলে না হিন্দিতে কথা বলে না আরবিতে কথা বলে কথাটি এমন নয় বিষয়টি হচ্ছে কোরআন আল্লাহর কালাম আল্লাহকে যারা বিশ্বাস করেন রসুলকে যারা বিশ্বাস করেন আখরেতে যারা বিশ্বাস করে। তাদের সবার জন্যই কোরআন তেলা করা দুই নম্বর যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করবো দেখুন এই কথা ভাবলে চলবে না মনে করলেও ঠিক হবে না যে কোরআন আরবিতে নাজিল হয়েছে এই জন্য আরবরা খুব ভালো তোলাবাদ করবে অন আরবরা সেটা সুন্দরভাবে তোলাবাত করতে পারবে না আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে না কোরআন যেহেতু পাক তার মখলুক বান্দারজন নাজিল করেছেন এই জন্য এই কোরআনে পাক আরবি ভাষাতে হলেও আরবি বর্ণে হলেও তিন নম্বর হলো কোরআনের অনন্য মরজিদাই হচ্ছে যে কোনো ভাষাভাষী মানুষ হোক না কেন আচ্ছা সেটাই আমি আসছিলাম তো অনেকে মনে করে যেহেতু ওরা আরব দেশে থাকে আরবিতে নাজর হয়েছে ওরাই বোঝে কোরআন সেই ভালো তেল করতে পারবে আমি বলব যে না কথাটি ঠিক নয় এর উত্তরে আমি একটু দূর থেকে নিয়ে আসি তাহলে আপনার আম বুঝতে হবে দেখুন আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বলতে পারবেন সকল বাংলা ভাষাভাষীর লোক সব বাংলা বুঝে সব বাংলা উচ্চারণ করতে পারে সমান সমানও পারে না এমনকি অনেকে উচ্চারণই তো করতে পারে না জি জি হরফত অনেকে চিনে না অনুরূপ জি বর্ণ অনেকে চিনে না अनुरूप आरतेम लोक आरी उच्चारण पारदर्शी नये तरफ उच्चारण भूल उच्चारणित है अतएव आल्ला पुरान् य मजिजा जे सारा दुनिया जेको भाषा भाषी लोक हक ना कैन ता कुर आन के अबल पड़ते एम कि आर जा रा जराबी भाषा भाषी लोक तर चे तो सुंदर तेलावत ता करते আমাদের কষ্ট হচ্ছে উচ্চারণ করতে পারছি না আমরা কিন্তু আরবদের ভিতরেও দেখি আঞ্চলিকতার থেকে তারা মুক্ত হতে পারে নাই অনেক গ্রামীণ আরব মানুষ আছে দেখা যাচ্ছে যে তার অঞ্চলে আপনার কেউ আছে কোনো কোনো অঞ্চলে জিমকে আবার দেখা যাচ্ছে আরেকজন মনে করেন কাফ রে গাফ বলতেছে আঞ্চলিকতায় সে বলছে মা ওয়া এরকম কিছু আঞ্চলিকতা মানুষের ভিতরে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আরবি ভাষায় নাজিল হয়েছে অতএব আরবদের জন্য আরবরাই তেলাত করবে আমরা হয়তো তর্জমা পড়লে হবে অথবা আমরা আমাদের নিজেদের ভাষায় এটার উচ্চারণকে আমরা আমাদের অক্ষরে রূপান্তর করে পড়ব এগুলো আসলে ঠিক না আমি আপনার মাধ্যমে যেটা বলতে চাচ্ছি যে আরবি হারফ সমূহের প্রতিবর্ণায়ন কোনো ভাষাতেই অ্যাকুরেট হয় না কোনো ভাষায় না এই যে এটাকে আরেকটা দুর্বোধ্য করার যাতে কোরআন মানুষ না শিখতে পারে আরেকটা কৌশল হচ্ছে যে বাংলায় উচ্চারণ লিখে দেওয়া এবং আমি যেটা বলতে চাইছিলাম যে যে আরবিতে কোরআন নাজিল হয়েছে তাই অনেকেই মানে এটাকে অ্যাভয়েড করতে চায় দেখেন আমাদের দেশ থেকে কতবার আরব দেশে এসে তারা কেরাতে ফাস্ট হয়ে যাচ্ছে কেরাতে বিশ্বের মধ্যে ফার্স্ট হয়ে যাচ্ছে আরব দেশে এসে তারা ফাস্ট হয়ে যাচ্ছে কী করে আসলে এটা আমাদের ভারতের দেখেন এমন সব লেখক রয়েছেন এমন সব সাহিত্যিক রয়েছেন আরবদেরকে তারা পিছিয়ে ফেলে উপরে উঠে গেছে যার উদাহরণ হচ্ছে তাহাফাতুল আহবাজি পৃথিবীতে যত ব্যাখ্যা রয়েছে তার মধ্যে সে ইন্ডিয়ার লেখাটাই পাক ভারত ভেঙে যাওয়ার পরেও ভারতে যা হয়েছে পাকিস্তান হয়েছে বাংলাদেশও হয়েছে কোনো কোথাও কম না আপনারাও পড়েছেন পড়ে আছেন লেখালেখি আপনারা অনেক কিছুই আছে আমরা ওইদিকে না আমি যেটা বলতে চাচ্ছি যারা এই কথা মনে করেন যে আসলে আরবি আরবি উচ্চারণ খুবই কঠিন এই জন্য তারা সন্তানদেরকেও পড়াতে চান না নিজেরাও পড়েন না এই কথাটা একেবারে ভুল আমি স্পষ্ট স্পষ্টভাবে বলতে পারি যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কোরআনে আরবি কোরআন আরবি একটি দুটি আয়াত নয় এগারোটি আয়াত নাজেল আছে ঠিক আছে আচ্ছা এরপর অর্থ হচ্ছে যে আমার আপনার পড়তে অসুবিধা হয় আল্লাহ বলছেন না আমি তো অসুবিধা করে কোরআন নাজিল করি নেই কাজে আল্লাহ বলছেন আমি সহজ করে দিয়েছি আর বন্ধা আপনি বলতেছেন যে না আমার কাছে সহজ মনে হয় না তার মানে শেখ যেটা হচ্ছে আমাদের জনসাধারণকে কোরআন থেকে দূরে রাখার একটা অপকৌশল অপকৌশল আমি যেটা বলবো যে এটা আসলে ভয় না আর এই যে আরবি জন্য পারব না এটাও না আসল আমাদের যেটা দুর্বলতা সেটা হচ্ছে যে ইমানই দুর্বলতা সব থেকে এটা বড় রোগ আমার আজকে আল্লাহর প্রতি বিশ্বাস নাই যে আল্লাহর এজেক দাদা আমি মনে করছি ইংলিশের এজেক দাদা আমি মনে করছি যে ইংলিশ না পড়লে আমার ছেলে ভবিষ্যৎ খারাপ হয়ে যায় অথচ আপনি দেখবেন যে ইউনিভার্সিটি লেভেলের যারা টিচার কিছু ছিল পিতামাতার ওরা আর ইসলামের দিকে গেছে আপনি যতটুকু ইনকাম করেছেন জীবনে আমি দেখেছি ইংলিশ পড়ে কামাই করতে পারেন আল্লাহ দুনিয়া দিয়েছেন তারপর আখারা তো আল্লাহ দিয়েছেন আমি যেটা বলবো যে মূল কারণ আছে আরো কারণ আছে আমাদের মধ্যে একটা কাজ করে কি জানেন যেমন এটা শুরু হয়েছে খুব বেশি আগে এটা ছিল না আগেকার দিনে আপনার মনে আছে কি জানি না আমি আমার বয়স থেকে বলতেছি আমি দেখেছি মুরব্বীদেরকে গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ছিল এটা যে কোনো গ্রামে আমরা আমরা বলতে পারি এমন ঘটনাগুলি যে সে আপনি যেটা বলছেন সেই সূত্র ধরে যে একটি গ্রামে যাওয়া হয়েছে আর সেই গ্রামের একজন মানুষ ইমামর্তি করতে পারে নাই গ্রামের সাধারণ মানুষ কৃষক এই নজির ছিল না যে কোনো ব্যক্তি কেউ নাই সেই করতে পারে না পারে না কেন আচ্ছা সে যেটা আমি বলছিলাম এটা একটা সাইড আরেকটা আছে যে মুরব্বীরা এত সচেতন ছিলেন যে আমি পড়তে পারি না ঠিক আছে কিন্তু আমার ছেলে পড়তে পারবেন আমার মেয়ে পড়তে পারবে না আর হতেই পারে না যখনই মুখ ফুটেছে তখন সর্বপ্রথম যে সবকটা তাকে দেয়া হয়েছে বাবা বিসমিল্লা এবং শুধু তাই না ঘরে ঘরে ছেলে হোক মেয়ে হোক কিছু কিছু সুর আমাদের দেশের মধ্যে যেটা প্রয়োজিত ছিল সেগুলো মুখস্থ করিয়ে দেওয়া হতো এমনকি বিয়ের সময় ছেলেকে বলতো ভাই সুরা ফাতে হা পড়ো তারপরে মেয়েকে বলা হয়তো সুরা ফাতে পড়ো এখন সেগুলো কোথায় সেগুলি নেই যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অভিভাবকরা মনে করছেন যে এই সমস্ত পড়িয়ে আমাদের ছেলেদেরকে পিছনের দিকে ঠেলে দেয়া হচ্ছে বা তার বয়সটা নষ্ট করা হচ্ছে নওয়াজ আলিক এই জন্য তারা প্রথমেই করতেছেন কি যখনই বয়স চার হচ্ছে বলছে প্রি ক্যাডেডে ভর্তি করা কোথাও কিন্টার গার্ডেন আছে যে ভাই আপনি কোরআন শরীফ পড়াবেন না আছে আমি ঢাকার কিছু অভিজ্ঞতা আমি বলতে পারি বা অন্যখান অভিজ্ঞতা বলতে পারি যে অনেকে ঠিক রাখতে চাচ্ছেন ওইটাকেও ঠিক রাখতে চাচ্ছেন কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে স্কুল কিন্টার গার্ডেন এটা ফার্স্ট এবং কোরআন শরীফ পড়াটা ইস সেকেন্ড প্রায়োরিটি ধন্যবাদ কাছে আসবো সমানি দর্শি দর্শক হচ্ছে একটা বিরতিটি ছোট্ট বিরতি অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাল্লাহ এই প্রাণবন্ত আলোচনায় আশা করবো আপনাকেও দূরে যাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি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 थ जार्पर्के महान आल्लाधर अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन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 সালাম আলাইকুম রহমতুল্লাহ ওরকাত সম্মানিত সুদর্শক বিরতির পর আপনাদের সকলকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বলছিলাম উত্তম জিকির আল্লাহর কালাম আল্লাহ করেছেন সহজ আর সমগ্র মানব জাতির জন্য ভাষা বর্ণ কোনো ব্যবধান নেই সবার জন্য আর এই কোরআন পড়তে শিখতে আমাদের অন্তরায় কোথায় দুঃখজনক হলেও সত্য যে আজকে কোরআনের পাঠক কোরআনের নিয়ে গবেষকের সংখ্যা কমে গেছে এটি অত্যন্ত পরিিতাপের বিষয় অথচ এর ভিতরে রয়েছিল সকল জ্ঞানের আধার সব কিছুর উৎস এখান থেকে হবে জ্ঞানবিজ্ঞানের সকল শাখায় প্রশাখায় পথচারণার সুযোগ চলুন আমরা বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনি কেন এই সমস্যাগুলি হল জি স্যার আমি এটা একটু পূরণ করতে চাচ্ছি যে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণ হচ্ছে এক নম্বর আল্লাহর প্রতি আমার বিশ্বাসের অভাব রয়েছে ইমানই দুর্বলতা আর একটা কারণ হচ্ছে যে গ্রাম ভিত্তিক কিছু প্রতিষ্ঠান হয়েছে যে সময় কোরআন পড়াবে সেই সময় সে প্রতিষ্ঠান চালু করা হয়েছে বিভিন্ন নাম দিয়ে এবং উন্নত শিক্ষা নাম দিয়ে সে প্রতিষ্ঠান চালু করা হয়েছে এবং তারা করছে কি বাড়ি বাড়িতে যে যেয়ে সন্তানগুলোকে নিয়ে আসছে কোরআন থেকে আপনার ইংলিশ বাংলার দিকে তো আমি এখানে বলবো যে অঞ্চলভিত্তিক সমাজভিত্তিক এমন আমাদের কাঠামো করা উচিত যে আমাদের সন্তান আটটার আগে কেউ স্কুলে যাবে না বা নটার আগে কেউ স্কুলে যাবে না প্রত্যেক কি কোরআন পড়বে তারপর স্কুলে যাবে তারপর বাংলা ইংলিশ শিখবে এইভাবে যদি প্রত্যেক সমাজে একটা শক্ত ভূমিকা রাখে ওই স্কুল অবশ্যই ব্যক্তিগত উদ্যোগের দরকার আলহামদুলিল্লাহ আমি যেটা বলবো সেটা হলো যে আল্লাহ রসুলাম কিন্তু আমাদেরকে কোরআন এই আরবি হরফ আরবি অক্ষরে এবং আরবি অক্ষরের যে সঠিক উচ্চারণ যেটাকে আমরা বলতে পারি যে উচ্চারণ ভিত্তিক একটা গ্রামারই গড়ে উঠেছে গ্রামার যেটাকে তাজবিদ আমরা বলে থাকি তাজবিদ ভিত্তিক কোরআনতে লাওয়াজ তরতিল সহ পড়ার জন্য আমরা নির্দেশিত এবং এর জন্য শর্ত হল সঠিক উচ্চারণে কোরআন শিখতে হবে এবং এখানে আমরা উচ্চারণ থেকে লাভবান হওয়া শুরু করবো আল্লাহ রসুল্লাহ বলছেন মান হার হারফান মিনাল কোরআন ফলাহ হাসানা যে ব্যক্তি কোরআনের একটা হরফ কোরআনের হরফ কিন্তু ও সরে সরে কখা নয় এ বি সি ডি নয় কোরআনের হরফ হলো আলিফ বা তাসা এগুলো বুঝতে হবে আমাদেরকে আল্লাহ রসুল্লাহম শর্ত দিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে পাঠ করবে তার জন্য একটি নেকি। এবং একটা নেকিকে দশে আল্লাহ তর কতলা বাড়িয়ে দেন দশে পরিণত করেন এবং এমনও বলা হয়েছে সাতশো পর্যন্ত একটা নেকি যেতে পারে এবং আল্লাহ রসুল আমাদেরকে আরো উৎসাহিত করার জন্য ব্যাখ্যা করে বলছেন মিম আলিফলাম আমি মিম আলিফলামা এই যে উচ্চারণটা হলো এটা একটা হরফ না কি আমি পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে কোরআন তেলাওয়াত কোরআন পড়া মানে আরবি হরফে পড়া যেহেতু আরবি হরফ হল এই যে যেগুলো বললাম আলিফ বা তাসা এইভাবে এটা আমাদেরকে বুঝতে হবে এই মেসেজ এই বার্তাটাই আমরা সূচনায় সমস্ত মুসলিম জনগণকে দিতে চাই তারা ইতিমধ্যে যেই ধ্যান ধারণা পোষণ করেছেন এই ধ্যান ধারণা তাদের মুছে ফেলতে হবে যে বাংলায় উচ্চারণ অথবা ইংরেজিতে উচ্চারণ অথবা অন্য কোন ভাষায় উচ্চারণ ভাষা চলবে এটা কিন্তু এই উচ্চারণে আমরা কখন গেছি এই আয়োজনে আমরা কখন গেছি যখন আমরা কোরআন তেলাওয়াত এবং কেরাত সম্পর্কে একটা ভুল ধারণা আমাদের ভিতরে বদ্ধমূল করে ফেলেছি এবং কখনোই এই কোরআনের এই অক্ষরগুলো অন্য ভাষায় উচ্চারণ করা সম্ভব নয় বরং যখনই উচ্চারণ করব তখন কোরআনের বিকৃতি শুরু হয়ে গেল করার পরে সালাম ফেরে বললেন এই উবাই উবাই কোথায় উবাই যে কি রসুল কেন ডাকলেন ভোরবেলা আল্লাহ নবী ডেকে বললেন তুমি কোরআন পড়ো। তখন উবাই বললেন যে আমি কোরআন পড়ব তারপরে উবৈমে ক্যাবকে যখন রসুন বললেন রসুলাম উবাইয়ের ধারণা ছিল যে হয়তোবা রসুলাম আমাকে চয়েস করেছেন কেন এখন আসেন এখন প্রশ্ন হলো দেখেন নবীজি সাল্লাহ আলিয়া যুক্ত রাখুর থেকে শিখলেন লিখিত আকারে শিখা হয় নাই এই আমরা বলি যে কোরআন তিলাওয়াত শিখতে হবে মুখে মুখে প্রথমে জি কারণ উচ্চারণ উচ্চারণ উচ্চারণটাই হচ্ছে কোরআনের আসল ভিত্তি উচ্চারণ যদি আপনার সঠিক না হয় আপনি হরফ চোদ্দবার চিনল কোনো লাভ নেই আপনি হার উচ্চারণ যদি হা উচ্চারণ করতে না পারেন তাহলে আপনার লাভটা কি আপনি হরফ চিনলেন কিন্তু উচ্চারণ করতে পারলেন মজার ব্যাপার হলে আমি বলি আমাদের দুঃখজনক হলো সত্য আমার প্রিয় ভাই বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলছি দেখুন আপনি ইংরেজি শেখাবার জন্য সময় বয় অর্থ সবই ব্যয় করতে পারছেন ইংরেজি প্রনাউন্সিয়েশন উচ্চারণের জন্য কিন্তু কোরআনের ব্যাপারে কেন এত অবহেলা আচ্ছা আর ব্যাপার আমি বলি যে তেলাওতের কথাটা বললাম হ্যাঁ এটাকে বলে মুখে মুখে আসতে হবে রসুল্লাহ মুখ নিঃসৃত রসুল্লাহাম পেয়েছেন জিবরিল থেকে জিব্রিল পরে রসুল্লাহামের মুখ নিঃসৃত পেয়েছেন আপনার সাহাবাহরাম সাহাবাহা ইকরাম থেকে পেয়েছেন তাবিন থেকে তাবে তাব তারা লেখার উপর নির্ভর করে লিখিত ছিল এটা ঠিক দরকার সেটা বলবো লিখিত ছিল এটা ঠিক কিন্তু লেখার উপর নির্ভর করে প্রথমে হজর উম সালাম রদি আল্লাহাম কেমন ছিল তিনি বলেছেন কেন্দু তিনি বর্ণদিঘি শিখা যাবে না উস্তাদকে সামনে রেখে তিনি যেই হন না কেন তার সঠিক উচ্চারণকে নিয়ে তারপরে করতে হবে আল্লাপাক এই উচ্চারণটাকে প্রাধান্য দিয়েছেন দেখুন মধ্যে আমি যেমন ভাবে সংরক্ষণ করব। তেমনি কোরআনের তেলাওয়াতকেও আমি কি করব আপনাকে শিখিয়ে দেবো এই জন্য আমি বলি সুপ্রিয় দর্শক আমার প্রিয় ভাই বোন বয়স কত হয়েছে ষাট সত্তর পঞ্চাশ বয়স নেই ভুলে যান মৃত্যুর আগ পর্যন্ত বয়স আছে বলুন তো যখন এই কোরআন নাজুল হয়েছে তখন রসুল করিম সাল্লা সাল্লামের বয়স কত ছিল আউ বকের রদি আল্লাহ বয়স কত ছিল হাইজুর অমরের বয়স কত ছিল যারা মসমান হয়েছে তাদের বয়স কত ছিলেন আর একটু স্পষ্ট করার জন্য বলতে পারি যে দেখেন যে কোরআন যদি শুদ্ধ না হয় তাহলে তার কোনো অ্যাবাদি কবুল হবে না সালাদ বলেন জিকির বলেন সব জায়গাতে ভুল হবে যেমন কোরআনের মধ্যে রয়েছে কুল হু আল্লাহ কুল মানে হেম নবী মোহাম্মদ আপনি বলুন কুল মানে বল এখানে যদি কুল পড়া হয় বাংলায় উচ্চারণ করা হয় কুল এর মানে খাও তাহলে বলর জায়গাতে খাও হয়ে গেল তারপরে আছে আপনার ফাজারি ইয়াতিম মানে যারা ধিৎকার দিয়ে ধাক্কা দিয়ে বের করে এখন যদিম না বলে তাহলে ডাকার হয়ে হলো আলোচনা নিয়ে আসেন চমৎকার হবে তাহলে আমাদের ভাই বোনা একটা জিনিস দেখেন যে বলছেন যে কোন দলিল নেই আর আমি যদি বলি লাবানিখিয়েছিলেন রসুলাম তো কোন অক্ষর জ্ঞান জানতেন না অথচ তাকে শিখেছিলেন কিভাবে সেই শিক্ষা থেকে যদি আপনি আমি শিক্ষা নিতে পারি তাহলে তবেই হবে যথার্থ কোরআন শিক্ষা আসুন কোরআনকে এটা মনে করে সর্বোত্তম জিকের মনে করে আল্লাহর কালামকে আমরা যথার্থভাবে শিখতে চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তো অভিযান করুন আমিন শুধু দর্শক আপনাদের পক্ষ থেকে আমাদের অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় আলোচ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তারা নিজ দেশে বলছে কমানো যায় এর পুরস্কার পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 আল্লাহিয়াদের বাইরে যাওয়ার সুযোগ তাকে রক্ষা করার জন্য আল্লাহ সুলা তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরে কল্যাণ মিহিত রয়েছেন ইসলাম একমাত্র রাস্তা জন্মগ্রহ করে ইসলামের উপরে আল্লাহ সুলার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে মধ্যে ইসলামে আল্লাহ মনীত দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণ इसलमर अन्य गुणावली जानते देखा अनुष्ठान इसलाम माना दुनिया आज रत साढ़े न